আবদুল্লাহ ইবনু উমর হতে বর্ণিত যে উমর ইবনু খত্তাব রদিল্লাহ তাল্লাহু আল্লাহ রাহে আরোহনের জন্য একটি ঘোড়া দান করেন অতপর তিনি সেই ঘোড়াটিকে বিক্রি হতে দেখতে পান তিনি তা কিনে নিতে ইচ্ছা করলেন এবং আল্লাহ রসুল সাল্লা আলসালাম এর নিকট এ বিষয় জিজ্ঞেস করলেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম বললেন তুমি ওটা কিনিও না এবং তোমার দেয়া সৎকা ফেরত নিও না